কিন্তু এই আশুরা আমাদের মনে নেই আমাদের যেহেন অন্তর্জুড়ে আসে কারবালার আশুরা বাস্তব কারবালার মাঠে রসল সাল্লামের অফাতের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে মাত্র সেই মুসলমানদেরই তার উন্মতেরই কিছু মানুষ তার প্রিয়তম নাতি তার কলিজার টুকরা নাতি আলীরা এবং তার বংশের নিষ্প নিরীহ অনেকগুলো মানুষকে হত্যা করে রসুল্লা সাল্লামের বৃহত্তম নাতি তারই উন্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে। এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে কুম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি ফেতনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতে হয় কি জানো হার কার বালা কে বাদ মে পরে ইসলাম জিন্দা হয় তবে আমার জানা কারবালার কার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার ঘটনা বেদনা ব্যাথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা হত্যা কাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না তো যাই হোক আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সোনাতের আলোকে কি হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করব ইনশা আল্লাহ বিষয় রাসুল্লা মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না আরব দেশে তো ছিল নাই আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক গোত্র ভিত্তিক কোন রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না রসুল যখন আসেন আরবে কোন রাষ্ট্র ছিল না ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান তার হাতে বাহিনী বিচার আচার জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই সমাজ ছিল আর গোত্র প্রত্যেক ব্যক্তি তার কবিলা মন্ডল গোষ্ঠী মন্ডলদের হেড সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে সে বললে দাঁড়িয়ে যাবে সে বললে লড়াই করবে প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন গোত্র হইল রাষ্ট্র যুদ্ধ হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে ওটা উনি বলবেন ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল আরবের বাইরে মিশরে সিরিয়ায় পারস্যে ইউরোপে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল গোত্র ব্যবস্থা রক্তের উপরে ভিত্তি একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হলো একজন মারা গেল তার ভাই ছেলে ভাতিজা গোত্রের প্রধান হবে রক্ত বংশ এখানে মেন আবার যে রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বৌ কেউ না বাইরের কেউ না আপনার শুনেছেন গণতন্ত্র এটা রসলামের আগে কয়েকশো বছর আগে গ্রিসে জন্ম নিয়েছিল এবং সেখানেই মারা গিয়েছিল গণতন্ত্র হলো জনগণের পরামর্শই দেশ চলবে সরাসরি বা পরোক্ষ রসুল্লাহামের সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল রাজা মানে মালিক আর জনগণ হল প্রজা প্রজা হল মালিক অধীন রাজা যেটা বলবে মেনে নিতে হবে যদি বলে এখান থেকে বাড়ি সরকার যাও যেতে হবে যদি বলে বাঁচো বাঁচো মরো মরো রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকে রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিক দ্রব্য বা মানুষের এখানে রাজ্য কি করে চলবে জনগণের কোন ইচ্ছা ছিল বিষয় না রাজা যেটা বলবে এটাকে বলা হয় স্বৈরতন্ত্র আরব দেশে আসলেন তিনি আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক যেকোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে যদি একজন কালো নাকবোচা, কানবেকা, কৃতদাস তোমাদের আমির হয় শাসক হয় প্রশাসক হয় তার আনুগত্য করতে হবে দ্বিতীয় বিষয় এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে আমরুম সুরাবাই আমানত আদায় করতে করতে হবে। হবে, আদালত প্রতিষ্ঠা জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিক এই যে সিস্টেম এটা অভিনব ছিল আর ওরা তো দেখিনি দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না এখন রসুল্লা সালাম যখন তার মৃত্যুর সময় আসলো সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে গদিনশীল করে যাবেন কারণ আইন কানুন যাই দেওয়া হোক নিয়ম হল কেউ মরার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এর দেখবে রসুল্লাহ সাল্লাম এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য কিন্তু এই যে নতুন সিস্টেম রসুল্লাহ সাল্লাম দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন প্র্যাকটিক্যাল হল না হাত ছেড়ে ধাক্কা মেরে পানিতে দিলেন বাস গল ঢক করে পানি খাবে পেট একটু ফলবে সাঁতার শিখে যাবে এখন দিয়ে গেলেন না। তখন সাহাবিদের ভিতরে দুটো ধারা ছিল রসুল্লাহ সালাম বংশের অনেকে মনে করতেন অথবা কোনো কোনো সাহাবি মনে করতেন যে রসুল যাই বলেন যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই চলছে আমাদের দেশে কোন দরবারের লোকেরা করতাম এখন রাজনীতিবিদরা কি করেন কি করেন এখন রাজনীতি তো বংশতন্ত্র কেন কারণ মানে আমরা মানসিকতাই ওই রকম রয়ে গেছি যদিও বলছি গণতন্ত্র নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায় বাইরের কেউ গেলে ওরকম হয় না এটা আমরা আমাদের জানি আরব দেশে আরো কঠিন সবাই অনেকেই মনে করছিলেন রসুলামের প্রিয়তম সাহাবি আবু বকর দায়িত্ব দেবেন কারণ সময় তিনি তার পাশে দেবেন কারণ যুগ যুগ ধরে তো হয়ে আসছে তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন রসুল্লাহ কাউকে দেননি তার অপাতের পরে সাহাবিরা দ্বিধাদ্বন্দ্ব কেউ হবে আনসারিরা বলেন আমরা মহাজিরা বলেন আমরা বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু বকারিফা হলেন এরপর অমর হলেন এরপর অসমান হলেন সব সবসময় কিছু মানুষ মনে করছিল রসুল সালামের বংশের কেউ হতে পারে যোগ্যতা আছে আবার অনেকেই মনে করছিল যে না সাহাবিরা আরো আসেন তারাও যোগ্য সর্বশেষ যে নির্বাচনটা হলো আনর সময়ে হলো অমর অফর বললেন তোমাদেরকে রেখে গেলাম আব্দুর রহমান আউফ ওসমান আলী তালহা জুবাইর আরকে। এই পাঁচজন আব্দুর রহমান আলী ওসমান তল্হাজুবায়ের সাহাদেব আসলাম রাজনাইন এনাদেরকে একটা কমিটি করে দিলেন তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে কমিটিতে বসে আব্দুর রহমান বললেন যে আমি হব না আমি আমার ক্যান্ডিজেসি প্রত্যাহার করলাম এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি তারা বলে ঠিক আছে আপনি পরামর্শ করে দেন তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন এরপরে মসজিদে নবরের নামাজের পরে তিনি আলী রাতে বললেন যে আলিক কিছু মনে করেন না জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে এজন্য আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে এরপরে সবাই বায়াত করেন এই যে ধারা জনগণতান্ত্রিক পরামর্শতান্ত্রিক কাউকে কেউ খলিপগদিনশীন করে যাচ্ছে না এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে অনেক খাবি খেতে হলো পানি খাইতে হল এটা ঘটল ওসমান রে তিনিা আলী রদালতের খলিফা বানালো। সিরিয়াতে মোয়াবিয়া বললেন রদি আল্লাহ তালা আনু যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ এখনো বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারব না আসেন ঐক্যবদ্ধ হই এরপরে আমরা অবশ্যই বিচার করব এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ হল আলী আদালতের শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে হাসান রদ আল্লাহ তাল কুফার লোকেরা খলিফা বানালো ওদিকে মদালত খেলাফতের ঘোষণা দিলেন দুই দলে যুদ্ধ হবে হাসান রাত না আমিও আমার মতে যুদ্ধ করাবো না তিনি তৎকালীন প্রেক্ষাপট আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ওদিকে যাব না আমাদের শিক্ষাতে আসি মহাবিয়া রদুল্লাহ আনহু ২০ বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন একদম টন্টনে আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো চল শেষ জীবনে অনেকেই থেকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং আলীর আদালতের সময়ে আপনার সময় খুব শক্তিশালী হয়েছে আপনি একজনকে গদিনশীল করে যান তিনি বিষয়টাকে ভালো মনে করলেন উন্মতের জন্য দিনের জন্য রাষ্ট্রের জন্য কাকে করা যায় আপনারা তো মনে করেন যে এজিদের পক্ষে বোধহয় কেউ ছিল না আচ্ছা বলেন আমি হুজুর যদি ভোটে দাঁড়ায় প্রেসিডেন্ট ভোটে আর আমাদের দেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায় ভোটকে বেশিভাবে কর আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের পক্ষে কেউ ছিল না অধিকাংশ এলাকায় ছিল আরব কবিলা শরীফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা খুব ভালো হয় দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ পুরোনো সাহাবিরা তখনও বেঁচে আছেন অনেকেই তারা এটা পছন্দ করলেন না অনেকে রাজু হলেন না এই অবস্থায় মহাবীর মারা গেলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেই তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয় অধিকাংশ জনগণ এজিদের ব্যয়াত করল মক্কা শরীফ মন্দিনা শরীফের লোকেরা অনেকে এজিদের ব্যয়াত করল না কেউ কেউ করল লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালাই খলিফার পথ শূন্য আপনাকে আমরা খলিফা মান আর কোন খলিফা মানব না তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন সবাই বললেন যাবেন না কুফার লোকেরা খুবই দুর্বল প্রকৃতির মানে আমি বলছি এটা সাহাবিরা বলেননি আমাদের বাংলাদেশিদের মতো বিরাট নারায় লক্ষ লক্ষ ওই নেই। আর সিরিয়াল লোকেরা অসম্ভব যদি তারা ময়দান ছাড়বে না কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে তারা তাদের প্রতিজ্ঞা রাখিনি ভক্তি আছে মহবত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায় আপনি ওদের কাছে রাষ্ট্র আপনার দরকার নেই বললেন যে না আমি ভয়ে সন্নত কায়েমের জন্য সরিয়া কায়েমের জন্য হাত কায়েমের জন্য আমি যাব না তারা চাচ্ছে আমি তো চাচ্ছি না তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুভায় রওনা দিলেন উনি যুদ্ধ করতে যাননি উনি গিয়েছেন কুফাবাসী পায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য যোগাযোগ করছে এজিদ দ্রুত গুফার গভর্নর ছিলেন এক সাহাবি ন দিবা দিয়ে ব্যাক করিয়ে যাইও। যাই হোক ওবায়দুল্লাবিনিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ কুফাবাসীর আর জিন্দাবাদ নেই এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই এখন বাহিনী নিয়ে কারণ কে গেরাও করলেন বাহিনী। বললেন আমি তো লড়তে আসিনি ডেকে আসছি তোমার যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যে জেহাদ করব অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই তে যাইও ওরা চিন্তা করলো যে হুসাইন কে যদি আমরা না মারি তাহলে তারা হুসায়ন বংশের নিষ্প শিশু নিরীহ নারী পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো হুসাইন আদিন তালানকে হত্যা করল এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো এক্ষেত্রে শুধু আপনাদের বলবো বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিতা এই যে পিঠের এগুলো কাল্পনিক এদিকে আমরা সত্য মনে করি বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই এজিদ ব্যব খুশি হলো যদিও এজিদ হুসাইন হত্যা করার নির্দেশ দিছিল না তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিই নি হল একটা সহজ বিষয় শোনেন আমাদের দেশের রাজনীতিবিদদের পাকা ইমানদার মুসলমান ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন অবশ্য শিয়ারা বলে মতরৎ খাইত এগুলো মনে হয় না কারণ আমাদের দেশে আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কম হ্যাঁ আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি মানুষের সামনে মত খাবে পড়ে গেলে। ঠিক না আপনার কি মনে করেন সেই দেশের মানুষ এইটুক বুঝতো না বিষয় হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের বড় বড় রাজনীতিবিদ খালিফা আমির প্রধানমন্ত্রীর কোন মায়া দয়া নেই এই জন্য ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন এক নম্বর হল হুসাইনের খুন শুধু হুসাইন নয় তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি সবচেয়ে বলা যায় তিনি হুকুম দেননি কিন্তু দ্বিতীয় হুসাইন গেলেন এরপরে পরের বছরে মোদিনার লোকেরা বিদ্রোহ করল শৈন্য পাঠালোজিৎ মোদিনাই শত শত হাজার গণহত্যা সাহাবিদের হত্যা করে সাহাবিদের আওলাদ হত্যা করে দর্শন হয়েছে এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে দুই বছরে দুই কাজ তৃতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো মক্কায় কাবা ঘরে কামান দেখলো। তৃতীয় কাজ এই সব কিছু কেন করলো ক্ষমতায় থাকার জন্য মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায় চতুর্থ বছর সিন্ধুতে স্বাভাবিক প্রত্যেকের বংশে দু বছর রাজা হয়েছে এদিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা আজ পর্যন্ত এই মৃত্যুর পরে তার ছেলে মহাবিয়া এমনি এজিদ মহাবিয়া রাজত্ব নিয়ে ছিলেন বলা হয় মানুষ ছিলেন ওই উমায়ারা ওকে মেরে ফেলে এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি অন্যান্য অনেক বংশের হয়েছে শয়তানের বংশ ভালো বংশ তাহলে এখানে বড় শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো না তার বংশের ভোগ করতে পারলো এর আমাদের অনেক শিক্ষা আছে ভাই আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন আপনি মানুষ এবার জুলুম করছেন জমি কেড়ে নিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন খুন সমাজের হয়তো জন্য অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু আপনি কি করছেন আপনি কয়দিনেই ক্ষমতা ভোগ করবেন হতে পারে আপনার পরে আপনার বংশের কেউ আর এই ক্ষমতা ভোগ করবে না এই জমিতে বা তারা থাকতে পারবে না এরকম আমাদের চোখের সামনে আশেপাশে তাহলে দেখবেন একজন লোক বিশাল বড় লোক ছিল দ্বিতীয় পুরুষে আল্লাহর দিনের বাইরে মানুষের উপরে জুলুম করে টাকা বলেন সম ক্ষমতা বলেন শক্তি বলেন সম্পদ বলেন জোগাড় করতে চায় তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের তার পিতা মহাবের রান বিশ বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন তারই ছেলে সে চারটে বছরও বাঁচতে পারল না মরে গেল এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকল এই ক্ষমতা সে ভোগ করতে পারল না হোসাইন রাতনের পরিবার মদিনার সাহাবিদের পরিবার দেখলো এত কিছু করলো একটা গোল যে করবে। না। ব্যাপার যেটা সাধারণত ঘটে না তার বংশের কেউ আর ক্ষমতা দেখতে পেল না পারলই না দ্বিতীয় বিষয় হল ইমাম হুসাইন এর শাহাদ ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন মোদিনা থেকে মক্কা মক্কা থেকে কুয়া যাবে তখন দু একজন প্রবীণ সাহাবে বলছিলেন যে দেখেন আপনার নানা হলেন আখেরাতের বাচ্চা দুনিয়ার বাচ্চা আপনাদের জন্য পোষাবে না কাজে ওদের দিকে দুনিয়ার বাচ্চাই তারা চাননি তারা দিনের জন্যই গেছিলেন তবে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না ইমাম হোসেন মারা গিয়েছেন নির্মম ভাবে শহীদ করা হয়েছে কিন্তু বীরের মতো লোড়ে মরেছে খুশি হয়েছে গেছে শেষ আমরা জিতে গেছি এজিদের বাহিনী আছে আছে ঠিক না স্লোগান কিন্তু আসলে কি আছে আছে নেই তো নেই কারবালার হত্যাকাণ্ডে যারা পরাজিত হয়ে গেছেন, ইতিহাস থেকে মুছে গেছে তার বংশধর মুছে গেছে তার মর্যাদা কি কমে গেছে কিছুই কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে যুদ্ধে হেরে গেছে মরে গেছে আমি দেখছি এই দশ বিশ বছরের ইতিহাসে পরাজিত না এর নাম পরাজয় না জয় পরাজয় দশ বিশ বছরে নির্ধারিত হয় না এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরলো কাজে আমরা কোন নেককার মানুষ কোন ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন হেরে গেছেন মামলায় ঠকে গেছেন মানুষের থেকে মাথায় বাড়তে মেরে ফেলেছে কোনো খারাপ লোকে মরে গেছেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে ও লোকটা ভালো ছিল না খবরদার মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখেরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এজিদ ভালো ছিল নজ্লা হুসাইন হেরে গেছে এরকম বলার সুযোগ আছে নাকি ওই সময়ে ওই এক দুই বছর তিন বছর যাদের ইমান দুর্বল তারা এরকম চিন্তা করেছে তাই তো হুসাইন হেরে গেল মদিনাবাসী হেরে গেল মক্কাবাসী হেরে গেল তাহলে এজিদি বোধ ঠিক ওই তিন চার বছর কারা চিন্তা করেছে যাদের ইমান মজবুত হয়নি